রহিমে আলিফল সিটা তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে তোমার মনে যেন ইহার সম্পর্কে কোন সংকোচ না থাকে ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মোমিনদের জন্য ইহা উপদেশ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 কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি আমার শাস্তি তাহাদের উপর আপত্তিত হইয়াছিল রাত্রিতে অথবা দ্বীপ প্রহরে যখন তাহারা বিশ্রামরত ছিল فَمَا كَانَ دَعْوَاهُمْ إِذْ جَاءَهُمْ بَأْسُنَا إِلَّا أَن قَالُوا إِنَّا كُنَّا ظَالِمِينَ যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল তখন তাহাদের কথা শুধু ইয়েই ছিল যে নিশ্চয় আমরা জালিম ছিলাম فلنسألن الذين أُرسل إليهم ولنسألن المرسلين তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই এবং রাসুলগণকেও জিজ্ঞাসা করিবান তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই আর আমি তো অনুপস্থিত ছিলাম না সেদিনের ওজন করা সত্য যাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে আর যাহ পাল্লা হালকা হইবি তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে যেহেতু তারা আমার নিদর্শন সমূহকে প্রত্যাখ্যান করিত وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فيها مَعَائِشَ قَلِيلًا مَّا تَشْكُرُونَ امين تر تما در کے دنیا ايه پروتشتی تا کریا خب الپوئی کرتاگتا گاپن کرو আমি তোমাদেরকে সৃষ্টি করি অতঃপর তোমাদের আকৃতি দান করি এবং তৎপর ফিরিস্তা আদমকে সিজদা করিতে বলি ইবলিস প্রতীতে সকলেই সিজদা করিল সে সিজাকারীদের অন্তর্ভুক্ত হইল না قال ما منعك الا تسجد اذ امرتك قال انا خير منه خلقتني من نار وخلقته من طين تني بوللن আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কি তোমাকে নিবৃত্ত করিল যে তুমি সিজদা করিলে না সে বলিল আমি তার অপেক্ষা শ্রেষ্ঠ তুমি আমাকে অগ্নি দ্বারা সৃষ্টি করেছ এবং তাকে কদম দ্বারা সৃষ্টি করিয়েছ তিনি বলেন এই স্থান হইতে নামিয়া যাও এখানে থাকিয়া অহংকার করিবে ইহা হইতে পারে না সুতরাং বাহির হইয়া যাও তুমি অধমদের অন্তর্ভুক্ত পাল সে বলিল পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও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 অতঃপর আমি তাহাদের নিকট আসিবই তাহাদের সম্মুখ পশ্চাৎ দক্ষিণ ও বাম দিক হইতে এবং তুমি তাহাদের অধিকাংশকে কে কৃতজ্ঞ পাইবে না তিনি বলেন এই স্থান হইতে ধিকৃত ও বিতরিত অবস্থায় বাহির হইয়া যাও মানুষের মধ্যে যাহারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করিবই আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এবং জেঠাই ইচ্ছা হার করো কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না হইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হইবে অতঃপর তাহাদের লজ্জা স্থান যাহ তাহাদের নিকট গোপন রাখা হইয়াছিল তাহা তাদের কাছে প্রকাশ করিবার জন্য শয়তান তাহাদের কুমন্ত্রণা দিল এবং বলিল পাঁচে তোমরা উভয় ফিরা হইয়া যাও কিংবা তোমরা স্থায়ী হও এজন্যই তোমাদের প্রতিপালক এই বৃক্ষ সম্বন্ধে তোমাদেরকে নিষেধ করিয়াছেন তাহাদের উভয়ের নিকট শপথ করিয়া বলিল আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষীদের একজন فلما ذاق الشجره بدت لهما سوئاتهما وطفقا يخصفان عليهما من ورق الجنه ونادهما ربهما الم انهكما عن تلك الشجره واقلكما واقلكما ان الشيطان لكما عدو مبين এইভাবে সে তাদেরকে প্রবঞ্চনার দ্বারা অধপতিত করিল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 তিনি বলেন তোমরা জীবন যাপন করিবে তোমাদের মৃত্যু হইবে এবং সেখান হইতেই তোমাদেরকে বাহির করে আনা হইবে বনী আদম তোমাদের লজ্জাস্থান থাকিবার ও ভেশভূষার জন্য আমি তোমাদেরকে পরিচ্ছদ দিয়েছি। এবং তাকুয়ার পরিচ্ছদ ইহাই সর্বোৎকৃষ্ট ইহা আল্লাহর নিদর্শন সময়ের অন্যতম যাতে তাহারা উপদেশ গ্রহণ করে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 হে বনী আদম শয়তান যেন তোমাদেরকে কিছুতেই প্রলুব্ধ না করে যেভাবে তোমাদের পিতা মাতাকে সে জান্নাত হইতে বহিষ্কার করিয়াছিল তাহাদেরকে তাহাদের লজ্জাস্থান দেখাইবার জন্য বিভস্ত করিয়াছিল সে নিজে এবং তাহার দল তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাহাদেরকে দেখিতে পাও না যারা ইমান আনে না শতানকে আমি তাহাদের অভিভাবক করিয়াছি যখন তাহারা কোন অশ্লীল আচরণ করে তখন বলে আমরা আমাদের পূর্বপুরুষকে ইহা করিতে দেখিয়েছি। এবং আল্লাহও আমাদেরকে ইহার নির্দেশ দিয়েছেন। বলো আল্লাহ অস্থির আচরণকে নির্দেশ দেন না তোমরা কি আল্লাহর সম্বন্ধে এমন কিছু বলিতেছ যাহা তোমরা জানো না বলো আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচারের প্রত্যেক সারাতে তোমাদের লক্ষ্য স্থির রাখিবে এবং তাহারি আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া একনিষ্ঠ ভাবে তাহাকে ডাকিবে তিনি যেভাবে প্রথমে তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন তোমরা সেইভাবে ফিরিয়ে আসিবে এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করিয়াছেন এবং অপর দলের পথভ্রান্তি নির্ধারিত হইয়াছে তারা আল্লাহকে ছাড়িয়া শয়তানকে তাদের অভিভাবক করিয়াছিল এবং মনে করিত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 নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না বলো আল্লাহ বান্দাদের জন্য যেসব শোভাময় বস্তু ও বিশুদ্ধ জীবিকা সৃষ্টি করেছেন हा हराम कर पार्थिवजीवने विशेषकिया क्या दिन यह समस्त ताहर जाहरा ईमान आने ये ज्ञानी सम्प्रदायर जो निदर्शन विशद भाव विवृत करी ح م ر الفاحش ما ظهر منها وما بطاً والإسم والبغية بغير الحّ وأن تشررك بالله م لم يونزل به سُطنا وأتقول على الله ما لا تعلمون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 তরও করিতে পারিবে না হে বনি আদম যদি তোমাদের মধ্যে হইতে কোনো রাসুল তোমাদের নিকট আসিয়া আমার নিদর্শন বিব্রত করে তখন যারা সাবধান হইবে এবং নিজেদের সংশোধন করিবে তা হইলে निदर्शन के अस्वीकार करहकार कर दुजगवा स्थायी हईबे أُولَئِكَ يَنَالُهُم نَصِيبُهُم مِّنَ الْكِتَابِ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ حَتَّىٰ إِذَا جَاءَتْهُمْ رُسُلُنَا يَتَوَفَّوْنَهُمْ قَالُوا أَيْنَ مَا كُنتُمْ تَدْعُونَ مِن دُونِ اللَّهِ قَالُوا ضَلُّوا عَنَّا وَشَهِدُوا عَلَىٰ أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ যতক্ষণ না আমার ফিরিস্তাগঞ্জ যান কবজের জন্য তাহাদের নিকট আসিবে ও জিজ্ঞাসা করিবে আল্লাহ ছাড়া যাহাদেরকে তোমরা ডাকিতে তাহারা কোথায় তাহারা বলিবে তাহারা আমাদের নিকট হইতে অন্তর্হিত হইয়াছে এবং তাহারা শিকার করিবে যে তারা কাফির ছিল কবির كُلَّمَا دَخَلَتْ أُمَّةٌ لَعَنَتْ أُخْتَهَا حَتَّى إِذَا ادَّارَكُوا فِيهَا جَمِيعًا قَالَتْ أُخْرَاهُمْ لِأُولَاهُمْ قَالَتْ أُخْرَاهُمْ لِأُولَاهُمْ رَبَّنَا هَأُولَاءِ أَضَلُّونَا فَآتِهِمْ عَذَابًا ضَعْفًا مِنَ النَّارِ قَالَ لِكُلٍ ضِعْفٌ وَلَكِنْ لَا تَعْلَوُونَ तुम पूर्व मानव दल गतरा देश करो जखने दल केकले उत्तर हईबे तकर्त पूवर्ती हेपालक इंतजे विभ्रांत कर सूतरा यहाँ के द्विगुण अग्निशास प्रत्येक দ্বিগুণ রইয়াছে কিন্তু তোমরা জানো না তাদের পূর্ববর্তীরা পরবর্তীদেরকে বলিবে আমাদের উপর তোমাদের কোন শ্রেষ্ঠত্ব নাই সুতরাং তোমরা তোমাদের কৃত কর্মের শাস্তি আস্বাদন কর إن الذيين كلذب بآياتنا واستك بر عن حال تفتتح هُ أباب السماء ولا ييدخلون الجَّة حتى ينيج الجمل في س الخيااق ووكذانك نجز المجرمين جهরা আমান নিদর্শনকে অবকার এবং সে जतक्षण ना सूचर छिद्रपथे उवेश कर शज्ञा हईब्छन ये জালিমদেরকে প্রতিফল দেব আমি কাহক তাহার সাধ্যাতীত ভার অর্পণ করি না যারা ইমান আনে ও সৎকর্ম করে ঘরেই জামনাথ সেখানে তাহারা হইবে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 আমি তাহাদের অন্তর হইতে ঈর্ষা দূর করিব তাহাদের পাদদেশে প্রবাহিত হইবে নদী এবং তাহারা বলিবে প্রশংসা আল্লাহরই যিনি আমাদেরকে ইহার পথ দেখাইয়াছেন আল্লাহ আমাদেরকে পথ না দেখাইলে আমরা কখনো পথ পাইতাম না আমাদের প্রতিপালকের রাসুল গ্রন্থ সত্য বানিয়ান এবং তাহাদেরকে সম্বোধন করিয়া বলা হইবে তোমরা যাহা করিতে তাহারই জন্য তোমাদেরকে এই জান্নাতের উত্তরাধিকারী করা হইয়াছে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 الله يحب العالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرت كافرون جهارا الله ربطه پرتبند قطع شرشتی کرتو اما انه تبقر تبقر تبقر تبقر ورأي آخرت شمبنده ابششاش و بينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلن بسيماهم উভয়ের মধ্যে পর্দা আছে এবং আরাফে কিছু লোক থাকি যারা প্রত্যেককে তাহার লক্ষণ দ্বারা চিনিবে এবং জান্নাতবাসীদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের শান্তি হোক তাহারা তখনও জান্নাতে প্রবেশ করে নাই কিন্তু আকাঙ্ক্ষা করে যখন দৃষ্টি দোচক বাসীদের প্রতি ফিরাইয়া দেওয়া হইবে তখন তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিমদের সঙ্গী করিও না আরব যে লোকদেরকে লক্ষণ দ্বারা চিনিবে তাদেরকে সম্বোধন করিয়া বলিবে তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসিল না শপথ করিয়া বলিতে যে আল্লাহর্শন করিবেন না প্রবেশ কর তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখিত হইবে না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 অবশ্য আমি তাহাদের কে পৌঁছাইয়াছিলাম এমন এক কিতাব যা পুনর্জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করিয়াছিলেন এবং যাহা ছিল মোমিন সম্প্রদায়ের জন্য পথ ও দয়া يوم يأتي تأويله يقول الذين نسوه من قبل قد جاءت رسل ربنا بالحق فهل لنا من شفعاء فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون تحرك شدو اوهر پورنا مردكة کره جذن اوهر پورنا مردكة थबा पुनर फिर हई पूर्व जहाँ करा निजे क्षति कर मिथ्या रचना करित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 तुम्हारेपालक आल्ला द्वारा आच्छादित कर उदर एके द्रुत गति अनुसरण कर सूर्य चंद्र और नक्षत्र राजी जहां आज्ञाधीन ताजन और आदेश ताहार ही বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহন তোমরা বিনীত ও গোপনে তোমাদের প্রতিপালককে কে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না দুনিয়ায় শান্তি স্থাপনের পর তোমরা উহাতে বিপর্যয় ঘটাইও না তাহাকে ভয় ও আশার সঙ্গে ডাকিবে নিশ্চই আল্লাহর অনুগ্রহ পরায়ণদের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 এইভাবে আমি মৃতকে জীবিত করি যাতে তোমরা শিক্ষা লাভ করো এবং উৎকৃষ্ট ভূমি ইয়ার ফসল ইয়ার প্রতিপালকের আদেশে উৎপন্ন হয় এবং যাহা নিকৃষ্ট তাতে কঠোর পরিশ্রম না করিলে কিছুই জন্মায় না এইভাবে আমি কৃতজ্ঞ সম্প্রদায়ের জন্য নিদর্শন বিভিন্ন ভাবে বিবৃত করি আমি তো নুকে পাঠাইয়াছিলাম তার সম্প্রদায়ের নিকট এবং সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নাই अभी तुम्हारे महादीन शस्तर आशंका कर সম্প্রদায়ের প্রধান গুণ বলিয়াছিল আমরা তো তোমাকে স্পষ্ট ভ্রান্তিতে দেখিতেছি সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আমাতে কোনো ভ্রান্তি নাই বরং আমি তো জগৎ সময় প্রতিপালকের রাসুল ওবল্লু আমার প্রতিপালকের বাণী আমি তোমাদের নিকট পৌঁছি ও তোমাদেরকে কেতু উপদেশ দিতেছি এবং তোমরা যাহা জানো আমি তাহা আল্লাহর নিকট হইতে জানি আওয়াজ তোমরা কি বিস্মিত হইতেছে যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট উপদেশ আসিয়াছে যাতে সে তোমাদেরকে সতর্ক করে তোমরা সাবধান হও এবং তোমরা অনুকম্পা লাভ করো অতঃপর তাহারা তাকে মিথ্যাবাদী বলে हा संगे जा उदर्शन अस्वीकार कर आज जर निकट उत्ा हुद के पुल हेमार सम्प्रदाय तुमरा अल्ला इबादत करो তিনি ব্যতীত অন্য কোন ইল্ নাই তোমরা কি সাবধান হইবে না তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করিয়াছিল তাহারা বলিয়াছিল আমরা তো দেখিতে তুমি নির্বোধ এবং তোমাকে আমরা তো মিথ্যাবাদী মনে করি কালয় কৌমিল সে বলিল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই বরং আমি জগৎসুমের প্রতিপালকের রাসুল ও বল্লি ও কুমির আমি আমার প্রতিবার তোমাদের নিকট পৌঁছেছি এবং আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী আওয়াজ তোমরা কি বিস্মিত নিকট তোমাদের একজনের মাধ্যমে এবং স্মরণ কর। আল্লাহ তোমাদেরকে নুহে সম্প্রদায়ের পরে তাহাদের স্থলাভিষিক্ত করিয়াছেন এবং তোমাদের দৈহিক গঠনে অধিকতর হৃষ্ট পুষ্ট করিয়াছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হইবে তাহারা বলিল তুমি কি আমাদের নিকট এই উদ্দেশ্যে আসিয়াছ যে আমরা যেন এক আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষগণ যাহার ইবাদত করিত তাহা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হইলে আমাদেরকে যার ভয় দেখাইতেছো তাহা আনয়ন করো قال لقد وقع عليكم من في اسماء سميتموها انتم وآباؤكم ما نزل الله بها من سلطان فانتظروا اني معكم من المنتظرين से तुम्हारे शासि और क्रोत तुम्हारे निर्धारित तब कि तुम विओ एम कतकगुली नाम सम्बन्धे जहा तुमरा तुम पूर्व पुरुषगण सृष्टि कर आल्लाठान नहीं सूतरा तुम्हारा प्रतीक्षा करो तुम्हारे संगे प्रतीक्षा कर فأ جينا هو الذيين معه بررحمة من ووقطعنا داب الذيين كذب بآياتنا وما كان مؤمنين وتّ أ تحكياتهر شنجرك أمر أجره الذ الكيا ال আর আমার নিদর্শন কে যাহা অস্বীকার করিয়াছিল এবং যাহা মুাম তুমি কুম হীন কত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 এবং ইহাকে কোন ক্লেশ দিও না দিলে মর্মন্তু শাস্তি তোমাদের উপর আপিত হইবে স্মরণ কর তিনি তোমাদেরকে তাহাদের করিয়েছেন। তিনি তোমাদেরকে পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করিয়াছেন যে তোমরা সমতল ভূমিতে নির্মাণ ও পাহাড় কাটিয়া বাসগৃহ নির্মাণ করিতেছ সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিয়া বেড়াইও না اتعلمون أن صالحا مرسل من ربه قالوا ان بما ارسل به مؤمنون তার সম্প্রদায়ের দাম্বিক প্রধানেরা সেই সম্প্রদায়ের ईमानदार যাহাদেরকে দুর্বল মনি করা হইতো তাহাদেরকে বলিল তোমরা কি জানো যে صالح আল্লাহ কর্তৃক প্রেরিত তারা বলিল তার প্রতি যে বাণী প্রেরিত হইয়াছে আমরা তাহাতে বিশ্বাসী দাম্করা বলিল তোমরা যা বিশ্বাস করো আমরা তো তাহলে অতঃপর তাহারা সেই উষ্টি বধ করে এবং আল্লাহর আদেশ অমান্য করে এবং বলে হে তুমি রাসুল হইলে আমাদেরকে যার ভয় দেখা দিচ্ছ তাহা আনায়ন করো অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হয় ফলে তাহাদের প্রভাত নিজ গৃহে অধ মুখে পতিত অবস্থায় আমি তো আমার এবং তোমাদেরকে হিতু উপদেশ দিয়াছিলাম কিন্তু তোমরা তো হিতু উপদেশ দানকারীদেরকে পছন্দ করো না और अभी लूद के पीछे से बोले तुम्हरा एम कुम करोम पूर्व विश्व केह करें नाई তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছাড়িয়া পুরুষের নিকট গমন করো তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল ইয়াদেরকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার করো ইয়ারা তো এমন লোক যারা অতি পবিত্র হইতে চায় আমি তার স্ত্রী ব্যতীত উদ্ধার করিয়াছিলাম তার স্ত্রী ছিল অবস্থানকারীদের অন্তর্ভুক্ত আমি তাহাদের উপর ভীষণ ভাবে বৃষ্টি বর্ষণ করিয়াছিলাম সুতরাং অপরাধীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করোলাহিয়া আমি মাদায়ানবাসীদের নিকট তাহাদের ভাতা সুয়েবকে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাস নাই তোমাদের প্রতিপালক হইতে তোমাদের নিকট স্পষ্ট প্রমাণ আসিয়াছে সুতরাং তোমরা মাপ ওজন ঠিক দিবে লোকদেরকে তাহাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্য ঘটাইবে না তোমরা মুমিন হইলে তোমাদের জন্য যাহারা ইমান আলী আছে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 আমি যাহা লইয়া পেরিত হইয়াছি তাহাতে যদি তোমাদের কোন দল ইমান আনে এবং কোন দল ইমান না আনে তবে ধৈর্য ধারণ করো যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করিয়া দেন আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারীন তাহার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানরা বলিল হে সুয়ে আমরা তোমাকে ও তোমার সঙ্গে যারা ইমান আনী আছে আমাদের জনপদ হইতে বহিষ্কার করিবই অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়ে আসিতে হইবি সে বলিল যদি আমরা উভয় ঘৃণা করি তবুও তোমাদের ধর্মদর্শ হইতে আল্লাহ কি উদ্ধার করিবার পর যদি আমরা গুহাতে ফিরিয়া যাই তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করিব আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করিলে আর উহাতে ফিরিয়া যাওয়া আমাদের জন্য সমুচীন নয় সবকিছু আমাদের প্রতিপালকের করি। হে আমাদের প্রতিপালক আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করিয়া দাও এবং তুমি শ্রেষ্ঠ মীমাংসা কারী তাহার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানরা বলিল তোমরা যদি সুয়েবকে অনুসরণ কর তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হইবি অতঃপর তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ফলে তাহাদের প্রভাত হইল নিজ গৃহে অধমুখে পতিত অবস্থায় الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين مونيهولو شعيبكي جهراء ميتة بدي بليا چهلو دارا جنو کخنو شکن باش باش کرين شعيبكي جهراء ميتة بدي بليا چهلو دارا اي خود رست ہویا چهلو فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين সে তাহাদের হইতে মুখ ফিরাইল এবং বলিল হে আমার সম্প্রদায় আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছাইয়া দিয়াছি এবং তোমাদেরকে উপদেশ দিয়াছি আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করিয়া আক্ষেপ করি আমি কোন জনপদে নবী পাঠাইলে উহ অধিবাসী বৃন্দকে অর্থ সংকট ও দুঃখ ক্লেশ দ্বারা আক্রান্ত করি যাতে তারা কাকুতি মিনতি করে অতঃপর আমি অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি অবশেষে তাহারা প্রাচুর্যের অধিকারী হয় এবং বলে আমাদের পূর্ব পুরুষের অতঃপর অকস্ম তাদেরকে আমি পাকড়াও করি কিন্তু তাহারা উপলব্ধি করিতে পারে না যদি সেই সকল জনপদের অধিবাসী বৃন্দ ইমান ও তাকওয়া অবলম্বন করিত তবে আমি তাহাদের জন্য আকাশ মন্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করিতাম কিন্তু তাহারা প্রত্যাখ্যান করিয়াছিল সুতরাং তাহাদের কৃতকর্মের জন্য তাদেরকে শাস্তি দিয়াছি তবে কি জনপদের অধিবাসী বৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে রাত্রিতে যখন তারা থাকিবে নিদ্রা মগ্ন অথবা জনপদের অধিবাসী বৃন্দ ভয় রাখে না যে আমার শাস্তি তাহাদের উপর আসিবে পূর্বান্নে যখন তারা থাকিবে ক্রীড়ারত তাহারা কি আল্লাহর কৌশলের ভয় রাখে না বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত কেহ আল্লাহ কৌশল হইতে নিরাপদ মনে করে না কোন দেশের জনগণের পর যাহারা ওই দেশের উত্তরাধিকারী হয় তাদের নিকট ইহা কি হয় নাই যে আমি ইচ্ছে করিলে তাহাদের পাপের দরুন তাহাদেরকে শাস্তি দিতে পারি আর আমি তাহাদের হৃদয় মোহর করিয়া দিব ফলে তাহারা শুনিবে না এই সকল জনপদের কিছু বৃত্তান্ত আমি তোমার নিকট বিবৃত করিতেছি তাদের নিকট তাহাদের রাসুলগ্রন্থ স্পষ্ট প্রমাণস আসিয়াছিল কিন্তু যাহা তাহারা পূর্বে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাতে ইমান আনিবার পাত্র তাহারা ছিল না এইভাবে আল্লাহ কাদের হৃদয় মোহর করিয়া দেন धिकाश के प्रतिश्रुति पालन करी पाई नर तांश के पारी पाई तादर्शन सह फिराउन और ताहर परिषद वर्गर निकट पाठाई क्यूरा उ कर বিপর্য সৃষ্টিকারীদের পরিণাম কি হইয়াছিল তাহা লক্ষ্য করুম মুসা বলিল হে ফের আমি তো জগৎ সময়ের প্রতি ইহা স্থির নিশ্চিত যে আমি আল্লাহ সত্য ব্যতীত বলিব না তোমাদের প্রতিপালকের নিকট হতে স্পষ্ট প্রমাণ আমি সুতরাং বনে ইসরায়েলকে তুমি আমার সঙ্গে যাইতে দাও ফ্রাউন বলিল যদি তুমি কোন নিদর্শন আনিয়া থাকো তবে তুমি সত্যবাদী হইলে তাহা পেশ করতঃপর মূসা তাহার লাঠি নিক্ষেপ করিল এবং তৎক্ষণাৎ উহ এক সাক্ষাৎ অজগর হইল এবং সে তাহার হাত বাহির করিল और तत्णत उहा दर्शक दृष्टे शुभ्र उज्जवल फराउन सम्प्रदाय प्रधाना बोल य तो एक सुदक्ष जदुकर तुम तुम्हारे देश हे बहिष्कार करते चाय तुम्हारे की परामर्श द তাহারা বলিল তাহাকে ও তাহার ভ্রাতাকে কিঞ্চিত অবকাশ দাও এবং নগরে নগরে সংগ্রহকারকদের কে পাঠাও আলিম যেন তাহারা তোমার নিকট প্রতিটি সুদক্ষ জাদুকর উপস্থিত করে وجاء السحرة فرعون قالوا ان لنا لاجرا ان كنا نحن الغالبين جادو كورরা فرعون নিকটাশিয়া বললো আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার থাকিবে তো قال نعم وانكم لمن المقربين শেবলুলু হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার সান্নিধ্য তারা বলো হে বৌসা তুমি কি নিক্ষেপ করিবে না আমরা কাল অলকর আহ তোমরাই আিক্ষেপ করো যখন তাহারা নিক্ষেপ করিল তখন তাহারা লোকের চোখে জাদু করিল তাহাদেরকে আতঙ্কিত করিল এবং তাহারা এক বড় রকমের জাদু দেখাইল আমি মূষার প্রতিপত্যাশ করিলাম তুমিও তোমার লাঠি নিক্ষেপ করো সহসা উহা তাদের অলিক সৃষ্টিগুলিকে গ্রাস করিতে লাগিল ফলে সত্য প্রতিষ্ঠিত হইল এবং তাহারা যা করিতেছিল প্রতিপন্ন হইলো সেখানে তারা পরাভূত হইল ও লাত হইলো এবং জাদুঘরেরা শিজ দা অবনত হইল তারা বলিল আমরা ইমান আনিলাম জগৎ সময়ের প্রতি পালকের প্রতি যিনি মুসা ও হারুনের প্রতিভা আলো ফিরাউন বলিল কি আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা উহাতে বিশ্বাস করিলে ইহা তো এক চক্রান্ত তোমরা সজ্ঞানে এই চক্রান্ত করিয়াছ নগরবাসীদেরকে উয়া হইতে বহিষ্কারের জন্য আচ্ছা তোমরা শীঘ্রই ইহার পরিণাম জানিবে আমি তো তোমাদের হস্তপত বিপরীত দিক হইতে কর্তন করিবই অতঃপর তোমাদের সকলকে সুরবিদ্ধ করিবই কলিব তাহারা বলিল আমরা আমাদের প্রতিপালকের নিকট অবশ্যই প্রত্যাবর্তন করিব তুমি তো আমাদেরকে শাস্তি দিতেছ শুধু এই জন্য যে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে ইমানি যখন উহা আমাদের নিকট আসিয়াছে হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য দান করো এবং মুসলমান রূপে আমাদেরকে মৃত্যু দাও কৌমি ফির কৌমিউসিফসি ফিল হাল সভিন ফিরাউন সম্প্রদায়ের প্রধানরা বলিল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 मुसा ताहर सम्प्रदाय के बल आल्लर निकट सहा प्रथना कर और धर्य धारण कर जमीन तो आल्लाहर बान्धा मध्य जा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 فإِذا جأتهمُ الحَسَنَةُ قال لنا هذه وَإِن تُصبهم سيَئَةُ يَ الطنْ يَرُوبِمُسىَمََّ أنا إِ م أقائهُ يِندَ اللهِ ولكن أكثرََهمم لا يَعلمون جْ تعهذلكُنُ كلهيتُ ترلتُ يا مدرَبُّ আর যখন কোন অকল্যাণ হইত তখন তাহারা মূষা ও তাহার সঙ্গীতের কেউ অলুক্ষণে গণ্য করিত তাদের অকল্যাণ আল্লাহ নিয়ন্ত্রণাধীন কিন্তু তাহাদের অধিকাংশ ইহা জানে না তাহারা বলিল আমাদেরকে যাদু করিবার জন্য তুমি যে কোন নিদর্শন আমাদের নিকট পেশ কর না কেন আমরা তোমাকে বিশ্বাস করিব না অতঃপর আমি তাদেরকে প্লাবন পঙ্গপাল উকুন ভেক ও রক্ত দ্বারা কৃষ্ট করি এইগুলি স্পষ্ট নিদর্শন কিন্তু তাহারা দাম্বিকই রইয়া গেল আর তাহারা ছিল এক অপরাধী সম্প্রদায় ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لان كشفت عنا الرجز لنؤمنا انك ولنرسلنا معك بني اسرائيل एवं जबन तादरूपो शास्त्री आशितो तारा बोलिटो हे موسی তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা করো তোমার সঙ্গে তিনি যদি তুমি আমাদের উপর হইতে শাস্তি অপসারিত কর তবে আমরা তো ইমান আনিবই এবং বনি ইসরায়েলকে তোমার সঙ্গে অবশ্যই যাইতে দিব আমি যখনই তাহাদের উপর শাস্তি অপসারিত করিতাম এক নির্দিষ্ট কালের জন্য যাহা তাহাদের জন্য নির্ধারিত ছিল তাহারা তখনই তাহাদের ভঙ্গ করিত فَأَنْتَقَمْنَا مِنْهُمْ فَأَغْرَقْنَاهُمْ فِي الْيَمِّ بِأَنَّهُمْ كَذَّبُوا بِآيَاتِنَا وَكَانُوا عَنْهَا غَافِنِينَ شُطران آمين تاها <تصفيق> در کے شاست دیا چھی ایبان تاها در کے اطول سمدر نمور جتو کریا چھی کارون تاها را آمان ندوشن کے وأورنا القوم الذين كان يستطافون مشارق الأرض وومواربه التي بركنا فيها وتمت كلمة رك الحسن علىابني إس إ بما صبروا وودّناما كان يصنع فيعون وقومه وما كان ييعشون جي ও পশ্চিমের উত্তরাধিকারী করি এবং যেহেতু আর ফেরাউন ও তাহার সম্প্রদায়ের শিল্প এবং যেসব প্রাসাদ তাহারা নির্মাণ করিয়াছিল তাহা ধ্বংস করিয়াছিল قالوا يا موسى جعل لنا اله ان كما لهم الهه قال انكم قوم تجهلون ارامي بني اسرائيل কে সমুদ্র পার করাইয়া দেই অতঃপর তারা প্রতিমা পূজায়রত এক যাত্রী নিকট উপস্থিত হয় তারা বলিল হে موسی তোমাদের দেবতার ন্যায় আমাদের জন্য এক দেবতা গড়িয়া দাও সে বলিল তোমরা তো এক মূর্খ সম্প্রদায় <سؤال> <سؤال> <سؤال> إن هؤلاء متبرن ما هم فيه و ما كانوا يعملون إي <سؤال> شب لوگ <سؤال> جهاته لبطر رويا چه تهاته بيدوست ہوئي بي إبن تهارا جهاته کرته قال غير الله أبغيكم إلها و هو فضلكم على العالمين شعارو <سؤال> بولي <سؤال> لو <سؤال> <سؤال> اللبت ته تم درجننا عميكي انو إلاك حجي <خجيبو> অথচ তিনি তোমাদেরকে বিশ্ব জগতের উপর শ্রেষ্ঠত্ব করো আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত হইতে উদ্ধার করিয়াছি যারা তোমাদেরকে নির্দিষ্ট শাস্তি দিত তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করিত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখিত ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহা পরীক্ষা স্মরণ কর মূষার জন্য আমি ৩০ রাত্রি নির্ধারণ করি এবং আরো দশ দ্বারা উহা পূর্ণ করি এইভাবে তাহার প্রতিপালকের নির্ধারিত সময় চল্লিশ রাত্রিতে পূর্ণ হয় এবং মুসা তাহার ভ্রাতা হারুনকে বলিল আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করিবে تنسودن করিবে এবং বিপর্জয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না ولما جاء موسى لقاؤتنا وكلمه ربه قال ربي أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربهون للجبل جعله دكا وخرم موسى صعق فلما افاق قال سبحانك تبت اليك وانا اول المؤمنين موسى যখন আমার নির্দ্ধস্থ স্থানে উপস্থিত হইল এবং তার প্রতিपालক তার সঙ্গে কথা বলিলেন তখন সে বলিল হে আমার প্রতিपालক আমাকে দর্শন আমি তোমাকে দেখিব তিনি তুমি আমাকে কখনোই দেখিতে পাইবে না তুমি বরং পাহাড়ের প্রতি লক্ষ্য কর উহা স্থানে থাকিলে তবে তুমি আমাকে দেখিবে যখন তাহার প্রতিপালক পাহাড়ের জ্যোতি প্রকাশ করিলেন তখন উহা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করিল এবং মূষা সংজ্ঞাহীন হইয়া পড়িল যখন সে জ্ঞান ফিরিয়া পাইল তখন বলিল মহিম্ময় তুমি আমি অনুতপ্ত হইয়া তোমাকে প্রত্যাবর্তন করিলাম এবং মোমিনদের মধ্যে আমি প্রথম তিনি বলেন হে মৌসা আমি তোমাকে আমার রিসালত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্ট করিয়াছি সুতরাং আমি যাহা দিলাম তাহা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও ووك تبناهُ في الأوااحم كل شيءما وة وتفصيل لكل شيء فخذها بقوة وأمرقومك يأخذ بأحسنها سعريكمدع الفاسقينعم التهر جن فلوك شর্رب বিش পদেش و সقول বিشير স্পষ্ট ب্যাك لكدي شتررانگ هيجلي شভা ধرو এং تار <تصفيق> شفردك ودر جاتم تجرون আমি শীঘ্র সত্য ত্যাগিদের বাসস্থান তোমাদেরকে দেখাইব আশ্রিফি কব্ল রয়েতো হু সব সব তো সব কবি হবো বি ক্যু অ सब पथ देखिले उहा ग्रहण करा क्यूरा भ्रांत पथ देखी उ पथ हिसाब से ग्रहण कर हेतु जे तहारा निदर्शन के अस्वीकार कर এবং সে সম্বন্ধে তাহারা ছিল গাফিল যারা আমার নিদর্শন ও আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে তাহাদের কার্য নিষ্ফল হয় তাহারা যাহা করে তদ অনুযায়ী তাহাদেরকে প্রতিফল দেওয়া হইবে মুসার সম্প্রদায় তাহার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দ্বারা গড়িল এক গোবৎস এক অবয়ব যা হাম্বার করিত তারা কি দেখিল না যে উ তাহাদের সঙ্গে কথা বলে না ও তাহাদেরকে পথ দেখায় না তারা উয়াকে উপাসরূপে গ্রহণ করিল এবং তাহারা ছিল তাহারা যখন অনুতপ্ত হইল ও দেখিল যে তাহারা বিপদগমী হইয়া গিয়াছে তখন তাহারা বলিল আমাদের প্রতিপালক যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদেরকে ক্ষমা না করেন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 মূসা যখন ক্রুদ্ধ ও খুব্ধ হইয়া শিও সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করিল তখন বলিল আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করিয়াছ তোমাদের প্রতিপালকের আদেশের পূর্বে তোমরা ত্বরান্বিত করিলে এবং সে ফলকগুলি ফেলিয়া দিল আর সিও ভ্রাতাকে চুরি ধরিয়া নিজের দিকে টানিয়া আনিল হারুন বলিল হে আমার সহদর লোকেরা তো আমাকে দুর্বল মনে করিয়াছিল এবং আমাকে প্রায় হত্যা করিয়াই ফিরিয়াছিল তুমি আমার সঙ্গে এমন করিও না যাহাতে শত্রুরা আনন্দিত হয় এবং আমাকে জালিমদের অন্তর্ভুক্ত করিও না বলিল হে আমার প্রতিপালক আমাকেও আমার ভ্রাতাকে ক্ষমা করো এবং আমাদেরকে তোমার রহমতের মধ্যে দাখিল করো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 وَالَّذِينَ عَمِلُوا السَّيِّئَاتِ ثُمَّ تَابُوا مِن بَعْدِهَا إن إِنَّ رَبَّكَ مِن بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ جَهْرَا عَسَدْ قَرْجَوْا كَرِي تَهْرَا پَرَ تَوْبَ كُرِي لِي وَا اِمَانَ آنِي لِي تُمَّارِ وَلَمَّا سَكَتَ عَمْ مُوسَ الْغَضَبُ أَخَدَ الْأَلْوَاحَ وَفِي نسختها, نُسْخَتِهَا هُدَن وَرَحْمَةٌ لِّلَّذِينَ هُمْ لِرَبِّهِمْ يَرْحَبُونَ موسى رحض جو كن پروشمی تو ہوئی لئو تاکن شفالوگ گلی تو لیا لوئی لئو كر جا عاتت الى قطو निर्देश ورحمت واختار موسى قومه 70 رجلا لميقاتنا فلما اخذتهم الرجفه قال ربنا شئت اهلكتهم من قبل واياي اتهلكنا بما فعل السفهاء منا انه الا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء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 আমাদের মধ্যে যাহারা নির্বোধ তাহারা যাহা করিয়াছে সেজন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করিবে ইহাত শুধু তোমার পরীক্ষা যদারা তুমি যাহা কি ইচ্ছা বিপদগামী করো এবং যাহা কি ইচ্ছা সৎপথে পরিচালিত করো তুমি তো আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে ক্ষমা করো ও আমাদের প্রতি দয়া করো এবং ক্ষমাশীলদের মধ্যে তুমিই তো শ্রেষ্ঠ واكتب لنا في هذه الدنيا حسنة وفي الاخرة انا هدنا اليك قال عذابي أصيب به من اشاء ورحمتي وسعت كل شيء فساكتبها للذين يتقون ويؤتون الزكاه والذين هم باياتنا يؤمنون আমাদের জন্য নির্ধারিত করো দুনিয়া ও আখিরাতের কল্যাণ আমরা আল্লাহ বলিলেন আমার শাস্তি যাহাকে ইচ্ছা দিয়া থাকি আর আমার দয়া তাহা তো প্রত্যেক বস্তুতে আমি উহা তাহাদের জন্য নির্ধারিত করিব যারা তাকে অবলম্বন করে জাকাত দেয় ও আমার নিদর্শনে বিশ্বাস করে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 जहां अनुसरण कर बार्ता नबिर जहां उल्लेख ताउरा जहा तहर निकट आ लिपिबद्ध पाये तह सत्देश दे असत्जे बाधा दे तहर पवित्र वस्तु हालाल कर अपवित्र वस्तु हराम कर मुक्त करह गुरुवार हईते श्रृंखल हईते जहां छुतरा जारा तहारति ईमान आने ता সাহায্য করে এবং যে নূর তাহার সঙ্গে অবতীর্ণ হইয়াছে তাহারাই সফল কামিল واتبعوه لعلكم تهتدون বলো হে মানুষ আমি তোমাদের সকলের জন্য আল্লাহর রাসূল যিনি আকাশ মন্ডল ও পৃথিবীর সর্বভূমত্র অধিকারী তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি ও তার বার্তা বাহক নবীর প্রতি যে আল্লাহ ও তার বাণীতে আনে এবং তোমরা তার অনুসরণ করো যাতে তোমরা সঠিক পথ পাও মুসার সম্প্রদায়ের মধ্যে এমন দল রহিয়াছে যারা অন্য কে ন্যায় ভাবে পদ দেখায় ও সেভাবে বিচার করে আশ্রথ আইন কজালি মকু উন বহু নি নি মু লাঠি দ্বারা পাথরে আঘাত করো ফলে উহ দ্বাদশ প্রশ্রবন উচ্চারিত হইলো প্রত্যেক গোত্র নিজ নিজ স্থান চিনিয়া লইল এবং মেঘ দ্বারা তাহাদের উপর ছায়া বিস্তার করিয়াছিলাম তাহাদের নিকট মান্না साल पाठिल उत्तम जहां तुम्हारे दियाे ताइ आहार करा को जुलूम कर नाई कहारा निजे जुलूम कर وَإِذْ قِيلَ لَهُمْ اسْكُنُوا هَٰذِهِ الْقَرْيَةَ وَكُونُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ وَقُولُوا حِطَّةٌ وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ سَنَزِيدُ الْمُحْسِنِينَ شارান কর তাদেরকে বলা হয়েছিল তোমরা এই জনপদে বাস করো ও যেথায় ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব আমি কর্ম অধিক দান করিবাহিম কিন্তু তাহাদের মধ্যে যাহা জালিম ছিল তাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল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 এইভাবে আমি তাহাদের কে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু তারা সত্য ত্যাগ করিত স্মরণ করো अल्लाह जहाँ के ध्वस कर तुमरा तह सदेश दाओ क्यों तहारा बलिया तुम्हारे प्रतिपालक निकट दायित्व मुक्त जहां तहारा सवधान है যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উভাব বিস্তৃত হয় তখন তাহারা অসৎকার্য হইতে নিবৃত্ত করিত তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যাহারা জুলুম করে তারা কুফরি করিত বলিয়া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 স্মরণ করো তোমার প্রতিপালক ঘোষণা করেন তিনি তো কিয়ামত পর্যন্ত তাহাদের উপর এমন লোকদেরকে প্রেরণ করিবেন যারা তাহাদেরকে কঠিন শাস্তি দিতে থাকবে আর তোমার প্রতিপালক তো শাস্তি দানে তৎপর এবং তিনি তো ক্ষমাসীন পরম দয়াময় দুনিয়ায় আমি তাহাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করি তাদের কতক সৎকর্ম কতক অন্য রূপ এবং মঙ্গল ও অমঙ্গল দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করি যাতে তারা প্রত্যাবর্তন করে অতঃপর অযোগ্য উত্তরপুরুষগণ পুরুষগণ একের পর এক তাদের সলা বিষিক রূপে কিতাবের উত্তর আধিকারী হয় তাহারা এই তুচ্ছ দুনিয়ায় সামগ্রী গ্রহণ করে এবং বলে আমাদেরকে ক্ষমা করা হইবে কিন্তু আল্লাহ সম্বন্ধে সত্য ব্যতীত বলিবে না এবং তাহারা তো উহাতে যাহা আছে তাহা অধ্যয়ন করে যাহারা তাক অবলম্বন করে তাহাদের জন্য পরকালের আবাসী শ্রেয় তোমরা কি ইহা অনুধাবন করো না যারা কিতাবকে দৃঢ় ধারণ করে ও করে। আমি তো রূপ সৎকর্ম পরায়ণদের শ্রমফল নষ্ট করি না হোল অ স্মরণ করো আমি পর্বতকে তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করি আর উহা ছিল যেন এক চন্দ্রাতপ তাহারা মনে করিল উহা তাহাদের উপর পড়িয়া যাবে বলিলাম আমি যাহা দিলাম তাহা দৃঢ়ভাবে ধারণ করো এবং উহাতে যাহা আছে তা স্মরণ করো যাহাতে তোমরা তাকো আর অধিকারী হও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 स्वीकारोक्ति ग्रहण करें कि तुम्हारेपालक नई ताशी रही तुमरा जान कित दिन ना बोल तो विषय गाफिल छोड़ा কিংবা তোমরা যেন না বলো আমাদের পূর্বপুরুষ গণই তো আমাদের পূর্বে শির করিয়াছে আর আমরা তো তাহাদের পরবর্তী বংশধর তবে কি পথ ভ্রষ্টদের কৃতকর্মের জন্য তুমি আমাদেরকে কে ধ্বংস করিবে এইভাবে নিদর্শন বিশদ করে যাতে তাহারা প্রত্যাবর্তন করে তাদেরকে ওই ব্যক্তির বৃত্তান্ত পড়িয়া শোনাও যাকে আমি দিয়াছিলাম নিদর্শন অতপর সে উহাকে বর্জন করে পরে শয়তান তার পিছনে লাগে আর সে বিপদ গ অন্তর্ভুক্ত হয় আমি ইচ্ছা করিলে ইহা দ্বারা তাহা উচ্চ মর্যাদা দান করিতাম কিন্তু সে দুনিয়ার প্রতি ঝুঁকিয়া পড়ে ও তার প্রবৃত্তির অনুসরণ করে তার অবস্থা কুকুরের ন্যায় উহার উপর তুমি বোঝা চাপাইলে সে হাঁপাইতে থাকে এবং তুমি বোঝা না চাপাইলেও হাঁপায় যাতে তারা চিন্তা করে যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে ও নিজেদের প্রতি জুলুম করে কত মন্দি আল্লাহ যাকে পথ দেখান সেই পথ পায় এবং যাদেরকে তিনি বিপদগামী করেন তাহারাই ক্ষতিগ্রস্ত আমি তো বহু জিন ও মানবকে কে নামের জন্য সৃষ্টি করিয়াছি তাহাদের হৃদয় আছে কিন্তু তদ্বারা তারা উপলব্ধি করে না তাদের চক্ষু আছে দেখে না। এবং তাহাদের কর্ণ আছে তদ্বারা শ্রবণ করে না ইহারা পশুর নয়। বরং উহারা অধিক পথভ্রষ্ট উহারাই গাফিল্লাহ আল্লাহর জন্য রয়ে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাহাকে সেই সকল নামেই ডাকিবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করিবে তাদের কৃতকর্মের ফল তাহাদেরকে দেওয়া হইবে যাদেরকে আমি সৃষ্টি করিয়াছি তাহাদের মধ্যে একদল লোক আছে যাহারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে যারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাহাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে তারা জানিতেও পারিবে না আমি তাহাদেরকে সময় দিয়া থাকি আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ তারা কি চিন্তা করে না যে তাদের সহচর আদ উন্মাদ নয় সে এক স্পষ্ট সতর্ককারী আওয়ামী লী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 ইয়ার পর আর কোন কথাই নিবে আল্লাহ যাহাদেরকে বিপদগামী করেন তাহাদের কোনো পথ প্রদর্শক নাই আর তাহাদেরকে তিনি তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়ে বেড়াইতে দেন قل انما علمها عند ربي لا يجليها لوقتها الا هو ثقلت في السماوات والارض لا تاتيكم الا باغته يسالونك كانك حفي عنها قل انما علمها عند الله ولكن اكثر الناس لا يعلمون تعرضت لك जिज्ञासा করে কিয়ামত ज्ञान शुद्ध आथसमय उश मंडली और पृथ्वी एक भयंकर घटना हिब आकस्क उ तुम्हारे ऊपर आसिब तुम्हें ए विषय सविशेष अवहित मन करिया प्रश्न कर ज्ञान शुद्ध आल्लर ही आधिकाश लोक जा বলো আল্লাহ যাহা ইচ্ছা করেন তা ব্যতীত আমার নিজের ভালো মন্দির উপরও আমার কোনো অধিকার নাই আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত লাভ করিতাম এবং কোন অকল্যাণী আমাকে স্পর্শ করতে না আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদ দাতা বই আর কিছু তিনি তোমাদেরকে এক ব্যক্তি করিয়াছেন যাতে সে তার নিকট শান্তি পায় অতঃপর যখন সে তাহার সঙ্গে সংগত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং ইহা লইয়া সে অনায়াসে চলাফেরা করে গর্ভ যখন গুরুভার হয় তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আলোক আল্লাহর নিকট প্রার্থনা করে যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবই কো जख तह के एक पुण्ंग सन्तान दान करा तहत देरिक करा जहां शरिक कर आल्लापेक्षा अनेक ऊर्धे उम बस्तु के शरिका किसु सृष्टि करना बर उजर सृष्ट সাহায্য করিতে পারে আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য তোমরা উহাদেরকে সৎ পথে আহ্বান করিল উহরা তোমাদেরকে অনুসরণ করিবে না তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো তোমাদের পক্ষে উভয় সমান আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো তাহারা তো তোমাদেরই নেয় বান্দা তোমরা তাহাদেরকে আহ্বান করো তারা তোমাদের ডাকে সারাদিক যদি তোমরা সত্যবাদী হো আলহম অবহার আয়োম আ ফলা তো রো তাদের কী পা আছে যা দারা উহরা চলে তাদের কী হাত আছে যদারা উহারা ধরে তাহাদের কি চক্ষু আছে যদ্বারা উহারা দেখে কিংবা তাহাদের কি কর্ণ আছে যদারা উহারা শ্রবণ করে বল তোমরা যাহাদেরকে আল্লাহর শরীর করিয়াছ তাহাদেরকে ডাকো সরযন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না আমার অভিভাবক তো আল্লাহ যিনি কিতাব অবতীর্ণ করিয়াছেন এবং তিনি সৎকর্ম পরানদের অভিভাবক আল্লাহ ব্যতীত তোমরা যাহাকে আহ্বান করো তাহারা তো তোমাদেরকে সাহায্য করিতে পারে না এবং তাহাদের নিজেদের কেও নয় যদি তাহাদেরকে সৎ পথে আহ্বান করো তবে তাহারা শ্রবণ করিবে না এবং তুমি দেখিতে পাইবে যে তাহারা তোমার দিকে তাকাই আছে কিন্তু তাহারা দেখে না তুমি ক্ষমাপরায়ণতা অবলম্বন করো সৎ কাজের নির্দেশ দাও এবং অজ্ঞদেরকে এড়াইয়া চলো যদি শয়তানের কুমন্ত্রণা তোমাকে প্রয়োজিত করে তবে আল্লাহর স্মরণ রইবে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞিয়া আল্লাহ ইবানুক দাই সি আর রাইট যারা তাকে ওয়ার অধিকারী হয় তাহাদেরকে শয় যখন কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং তৎক্ষণাৎ তাহাদের সঙ্গী সাথীগণ তাদেরকে ভ্রান্তির দিকে টানিয়া নেয় এবং এ বিষয়ে তাহারা ত্রুটি করে না قل انما اتبع ما يوحى الي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمه لقوم يؤمنون তুমি যখন তাহার নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না তখন তাহারা বলে তুমি নিজেই একটি নিদর্শন বাছিয়া নাও না কেন বলো আমার প্রতিপালক দ্বারা আমি যে বিষয়ে আমি তো শুধু তাহারই অনুসরণ করি এই কোরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইয়া হৃদায়ত ও রহমত যখন কুরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগের সঙ্গে উবণ করিবে এবং নিশ্চুপ হইয়া থাকিবে যাতে তোমাদের প্রতি দয়া করা হয় তোমার প্রতি পালককে মনে মনে বিনিত ও সশঙ্ক অনুচ্চ অনুচ্ছ স্বরে ও সন্ধ্যায় স্মরণ করিবে এবং তুমি উদাসীন হইবে না যাহারা তোমার প্রতি পারকের সান্নিধ্যে রয়ে আছে তাহারা অহংকার বশত তাহার ইবাদতে বিমুখ হয় না ও তাহারই মহিমা ঘোষণা করে এবং তাহারই নিকট শিদ্ধা অবনত হয়